अल्लाहारब्बुल महबील इच्छा कर मस्जिदे आल्ला पृथ्वी बुके सबसे श्रेष्ठ जैगएर इच्छाद्ला पवित्र कलम सुरय अहजब पैंताल्लीस नंबर आयात प्रदेश এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করবো বাবা যে নিশ্চয়ই আমি আপনাকে বানিয়েছি সাক্ষী সাক্ষী তো আল্লাহ বলতেছেন হে নবী আমি এবং ভীতি প্রদর্শনকারী আল্লাহ রব্বুর আমাদের নবীর এক নম্বর স্তিফাত বললেন তিনি হচ্ছেন সাক্ষী আমরা জানি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মামলা মোকাদ্দ সাক্ষী প্রয়োজন হয় তো আল্লাহ রব্বুর আলম তার নিজের সাক্ষী সাব্যস্ত করেছেন আমাদের নবী পেয়ারা নবী রসুলের আরবি সল্লাহ আরিবাহ আমাদের নবী কিসের সাক্ষী আমাদের নবী দুইটা বিষয়ের সাক্ষী একটা বিষয় হল আমাদের নবী আল্লাহর সাক্ষী কার সাক্ষী দুই নম্বর আমাদের নবী হাসনের ময়দানে সাক্ষী হবে এই উম্মত মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমিত দিনের শরীয়তের অনুসরণ করেছিল কিনা আল্লাহর দরবারে আমাদের নবী আমাদের পক্ষে সাক্ষী হবে क्षी नबी अल्लाहरबूल आलमीन रिजिक दादा सक्षी नबी अल्लाहरबूल आलमीन सकल किशुर सृष्टिकर्ता सी नबी আল্লাহরবুল আলমিন পৃথিবী সৃষ্টি করেছেন সাক্ষী আমাদের নবী আল্লাহর্বালমিন সমস্ত সৃষ্টি করেছেন সাক্ষী আমাদের নবী আল্লাহর্বালামিন ধরিত্রী সৃষ্টি করেছেন সাক্ষী আমাদের নবী আল্লাহরুল আলমিন মানুষের সুখ দান করেন সাক্ষী আমাদের নবী আল্লাহরবুল আলমিন মানুষকে বিপদ মুক্ত করেন সাক্ষী আমাদের নবী আল্লাহরবুল আলমিন মানুষের সুখে দুঃখে সব কিছুর স্রষ্টা সাক্ষী আমাদের নবী আল্লাহরব্বুল আলমিন মানুষকে সন্তান দান করেন সাক্ষী আমাদের নবী আল্লাহরুল আলমিন আখেরাতের মালিক সাক্ষী আমাদের নবী আল্লাহর্বুল আলমিন মানুষের হৃদায়তের জন্য এক লক্ষ ২৪ হাজার কমবেশ কয়ে পাঠিয়েছেন সাক্ষী আমাদের নবী আল্লাহরব্বুল আলমিন কেয়ামত দিবসের মালিক সাক্ষী আমাদের নবী আল্লাহরব্বুর আলমিন পুলসিরাতের মালিক সাক্ষী আমাদের নবী সাক্ষী আমাদের নবী আল্লাহর আল উলুভিয়া আল্লাহ রবিনের রবুবিয়া হওয়া। আলমিন হওয়া মালিক হওয়া রব হওয়া রহিম হওয়া রহমান হওয়া গফুর হওয়া গফ্বার হওয়া জুলিম হওয়া আল্লাহ আল্লাহর সমস্ত আল্লাহর যে আছে এই বিষয়ের সাক্ষী আমাদের নবীন আল্লাহ একজন আছেন তিনি অদ্বিতীয় তার মতো দ্বিতীয় কোন আল্লাহ নেই সাক্ষী আমাদের নবীন घटन घटे आल्ला कर मारा ग्यो मेरे फिर एलिस आसार पर पुलिस एने स निदर्शन संग्रह कर लोकटा मारा गए रक्त पागे मर्गे पटानो मईन तदंतर मर्गे जिन डाक्तर हबें परीक्षा कर लोकटा के आसने मारा गेस धरण सी हल ए किसु लोक दाड़ी तेर चोख सामने घटना घटे जोखना चु निजेर चोखे देखे आदालते ग पुलिस देश सी दे, दे। मना तदर रिपोर्ट जो पेश करा से च्क्षुष सक्षी ना आदामतर सी আমার কথা বলে আপনার বুঝেন পুলিশের সাক্ষীরা চাক্ষুষ না আলামতের পুলিশ ঘটনার সময় ছিল না হত্যা যখন হয়েছে তখন ছিল না কি দিয়ে খুন করা হয়েছে সে দেখে নাই ওই মুহূর্তে সে উপস্থিত ছিল না কিন্তু পরবর্তীতে আলামত দেখে ওই পুলিশ আদালতে সাক্ষী দিবে তবে ওই পুলিশের সাক্ষীটা চাক্ষুষ সাক্ষীরা আলামতের সাক্ষী मजबूत सक्षी चक् सी प्रश्न हल्ला नबी छाड़ाओं एक लाख तेईस हजार नय निरानबी कम बस पाठिए আদম আলা এসেছেন। সেই নবীরা এসেও সাক্ষী দিয়েছেন যে আল্লাহ একজন সাক্ষী আদম আ পর্যন্ত সমস্ত নবিরাই এই সাক্ষী দিয়েছেন কিন্তু আমাদের নবীকে আল্লাহ আরব বল আলাদা ভাবে বললেন হে নবী আমি আপনাকে সাক্ষী বানিয়েছি প্রশ্ন হলো আমাদের নবীকে আলাদা ভাবে কেন আল্লাহ সাক্ষীর মর্যাদা দিয়েছেন এর কারণ হলো এক লক্ষ চব্বিশ হাজার পয় মাঝে আদম আলী ইসলাতাম থেকে নিয়ে হজরতলা সালাম পর্যন্ত সমস্ত নবীরা ছিলেন আল্লাহর উলু দিয়াতের আল্লাহর খালেক হবার আলামতের সাক্ষী কিসের সাক্ষী হজরতে আদম আলী ইস্তালাম জান্না প্রবেশ করেছেন জান্নাতে তাকে সৃষ্টি করা হয়েছে তাকে যখন দরিয়ায় নীলের উপর দিয়ে চলেছেন তিনি আল্লাহর আলামত দেখে আল্লাহর উলুহিয়াদের সাক্ষী দিয়েছেন হজরত এখ ইসলাতামকে আল্লাহ রব্বুর আলমিন পিতা ছাড়া জন্ম দিয়েছেন আলামত দেখেছেন আল্লাহ আল্লাহব্বুর আলমিনের একক একক হবার একত্ববাদের তিনি সাক্ষী দিয়েছেন হজরতে ইউলুস আলী সাল ও সালাম তিনি আল্লাহ দেখেছেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের আলামত দেখে সাক্ষী দিয়েছেন ইব্রাহিম আলী গলাত ও সালামকে যে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব তিনি নিজের অচক্ষে দেখেছেন আলামত দেখেছেন সাক্ষী দিয়ে দিয়েছেন আল্লাহর আলামত দেখেছেন তার শ্রেষ্ঠত্বের আলামত দেখে দেখে সাক্ষী দিয়েছেন কিন্তু আমাদের নবী রসুল আলাবি সাল্লু আলিহী ওয়াসাল্লাম তিনিও সাক্ষী দিয়েছেন কিন্তু শুধু আলামত দেখে সাক্ষী দেন নেই বরং এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহর আলমিনায়াম নিয়েছেন বেতলহ্যাম থেকে প্রথম আসমানে নিয়েছেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়েছেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়েছেন তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়েছেন চতুর্থ আসমান থেকে পঞ্চম আসপরে নিয়েছেন আল্লাহকে দেখার মাধ্যমে আল্লাহর উলুহিয়াদের আল্লাহর রজ্জাক হবার তার রহিম হবার তার গব্পার হবার স্বচ্চক্ষে সাক্ষী দিয়েছেন যেহেতু এক লাখ তেইশ হাজার হবার আলামতের সাক্ষী আর আমাদের নিজের সচক্ষে আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন আর পৃথিবীর মাঝে সবচেয়ে গ্রন্থের সাক্ষী শক্তিশালী সাক্ষী হল যিনি নিজের সচক্ষে দেখে সাক্ষী দিয়েছেন এই জন্য আল্লাহর আলাদা খেতাব করে আলাদা সম্বোধন করে জানিয়ে দিয়েছেন সাক্ষী দেবার জন্য এমন স্থানে নিয়ে গিয়েছেন যেই স্থানে আদম আলীক ইসলাতাম থেকে নিয়ে আলীক ইসলাতাম পর্যন্ত কোন নভিযান নেই এমন কিব্রাহ নেই स्वच्छे देखा सक्षी श्रेष्ठतम सीरी निजे स्वच्छे देखते श्री करीम सोल्लाम के अल्लाह कत मर्यादा दिए चारित ला सतब दान कर इब्राहिम अली साल के छोटो कितब दान करके छोट कितान হজরত ইসমাইল আলীলাতাম ছাড়া হজরত নূহ আলীতাম কেউ ছোট ছোট কিতাব দাঁড় করেছে আমরা যদি এই কিতাবগুলো অবতীর্ণ হবার স্রোতের দিকে দেখাই তাহলে চাক্ষুষ সাক্ষী আর আলামতের সাক্ষীর পার্থক্য আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যখন হজরত আলীস আলী ইসালাতামকে আল্লাহ বললেন আমি তোমাকে ইঞ্জিল কিতাব দেব এবাদত খানায় চুপচাপ বসে যাও মুস আলী ইসলামকে আল্লাহ তো ওরা কিতাব দিতে চাইলেন মুস আলী ইসলাতামকে আল্লাহ নির্দেশ দিলেন तुम्हें किताब तौर देव तब्तमी तुम्हार परिवार केड़े दीते तुम्हार समाज के छड़े दीते निजे एलका निजे राष्ट्र ऐड़े दी सबकिड़े दिए तुर पहाड़े गए चल्लिश दिन फिल्ला करो चल्लिस दिन तुम्हें जदि मोरिकाय बसो परिवार छाड़ा समाज छाड़ा राष्ट्र छाड़ा सब आलदा तुर पहाड़े बस थकले तुम्हें तौर देव ইবাদানায় চুপচাপ বসে যাবো কিন্তু আমাদের আরবি সাল্লাহ আলীহ্লাম যাকে আল্লাহর পবিত্র জবান বলেছেন তিনি আল্লাহর সাক্ষী সেই সাক্ষী সেই সাহেব মোহাম্মদুর রসুল্লাহকে যখন কিতাব দেবার সময় হয়ে গেল তখন আল্লাহ একথা বলেন নাই তুমি কাবা ঘরে বসে থাকো তোমাকে কিতাব দেব, তুমি মদিনায় বসে থাকো তোমাকে কিতাব দেব, তুমি জমজমের পাশে বসে থাকো তোমাকে গাঁয়ের সৌরাই বসে থাকো তোমাকে কিতাব দেব, তুমি গাঁরে হেরাই বসে থাকো তোমাকে কিতাব দেবো একথা আল্লাহ বলেন নাই। বরং নবী যদি বদরে হাঁটতেছিলেন তো বদরে আল্লাহ কিতাব পাঠিয়ে দিয়েছেন নবী উহুদে হাঁটতেছেন উহুদে আল্লাহ কিতাব পাঠিয়ে হাঁটতেছেন আল্লাহ অলিতে ঘরে বসে আছেন তো কোরআন ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে নবী মক্কায় বসে আছেন তো কোরআনকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছে নবী তোরা তিনি তোর পাহাড়ে গিয়েছেন তুই সেখানে কোরআন পাঠিয়ে দেওয়া হয়েছে নবী গারের স্তৌরে গিয়েছেন কোরআন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে নবী গাড়ে হেরাই গিয়েছেন কোরআন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে নবী বনি কোরআন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে নবী আল্লাহ রান সেখানে পাঠিয়ে দিয়েছেন এমন কি আমাদের নবী আম্মাদান আয়েসার বিছানায় আল্লাহ কোরআন আম্মাদান আয়েসার বিছানায় পাঠিয়ে আমাদের নবীকে আল্লাহ বলেননি সম্পর্কিত করে কোরআন পাঠানোর বাধ্য বাধকতা করেন নাই বরং গিয়েছেন দেখা কি গিয়েছেন এমনকি আছেন ঘ অবস্থায় আল্লাহ কোরআন করেন এই কিতাবের পাতায় পাতায় সেই নবীর পরিচয় আল্লাহ দিয়েছে আদালতে যখন সাক্ষী পেশ করা হয় তখন প্রতিপক্ষের উকিল তারা কি বলে তাকে যে সাক্ষী পেশ করা হলো সাক্ষীর নাম কি সাক্ষী যখন আদালতের মঞ্চে উঠে তখন তাকে শপথ করায় তাকে বলে তোমার বাবার নাম তোমার মায়ের নাম কি তুমি কার সাথে চলতে কোন এলাকায় ঘুরতে কাদের সাথে निर्भरशील এই তার ধরাও পবিত্র কুরা পাতায় পাতায় পুরা সিন্দিগির পাতায় পাতায় করেছে আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে আল্লাহ নবির পুরা চরিত্রের পাতায় পা আল্লাহ ঘোষণা করেছেন উল্লেখ করে পবিত্র পুরান بهذا البلد ربیر সময় কারে কসম করে আল্লাহ বলেন والعف رسول करीम صلى الله عليه وسلم কুরআন জীবনের চিত্র বলি ছিল বন্ধুত্ব ছিল মদিনায় কাজের বন্ধুত্ব ছিল সবপরি বন্ধু অবস্থান তুলে ধরে আল্লাহ বন্ধুর পরিচয় দিয়ে কোরনের কথা যারা মক্কায় ছিল যারা মদিনায় ছিল যারা রবীর সঙ্গী ছিলেন ছোটবে যারা নবীর সঙ্গী ছিলেন যৌবনকালে যারা নবীর সঙ্গী ছিলেন মদিনায় যারা নবীর সঙ্গী ছিলেন বদলে যারা সঙ্গী ছিলেন বুকুতে রবির প্রত্যেক কথা দেখো তোমরা আদালতে সাক্ষী পেশ করো সেই সাক্ষীর জিজ্ঞেস করা হয় তার হারাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শুনে রাখো এই মহাম্মত এই বস্তুভা আমার সাক্ষী আমি আল্লাহর সাক্ষী এই সাক্ষীর ব্যাপারে তোমরা যাচাই করো তার তার ছোট কাল তা যাই করো তার যৌবন্ধাই তার শিশুকালিতা যাই তার বন্ধুকে যাই তার বদলতা যাই করো এই সাক্ষীর এই মর্যাদা যেহেতু তিনি শ্রেষ্ঠ নবী এই জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা এবং যা থেকে বিরত থাকতে বলেন সেগুলোর থেকে বিরত আর এটা সূরা আহزاب 23 নম্বর ayat আল্লাহ বল 21 নম্বর ayat আল্লাহ বলছেন لقد كان لكم في رسول الله اسوه حسنه الرسول کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ماشي এই উম্মতের জন্য রাখা হয়েছে উসওয়াতুল হাসান সবচেয়ে উত্তম আদর্শ সবচেয়ে উত্তম আইডল আর আছে রাখা আছে আর আছে সবচেয়ে উত্তম বাংলার অর্থাৎ খারাপ জিনিসের প্রশংসা ভালো জিনিস এখন বাস্তব नाम मोहम्मद क्या राखल कुरान पानी कारण हल मेरा आर भाषी सन्तान जन्म ने আমার সন্তানের নাকটা মহাম্মদ মানে নাকটা প্রশংসিত তিনি তাকিয়ে দেখলেন আমার সন্তানের গুরুটা মোহাম্মদ আমার সন্তানের যোগটা মোহাম্মদ আমার সন্তানের কানটা নামও রাখলেন যেহেতু তখন তার নাম রাখলেন পৃথিবীর সমস্ত মানুষে স্বাভাবিক মানসিকতা হলো যে প্রশংসিত বিষয় আমি অনুসরণ করবো যে নবীকে আল্লাহর বলেছেন তিনি মধ্যে আল্লাহ আদির দিয়েছেন লেখক এই প্রশংসিত নবীর মাঝে আমি তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ আমার নবীর নবীর নাম মোহাম্মদ কি মোহাম্মদ রবির চেহা মোহাম্মদ রবির খান মাথা মোহাম্মদ আমাদের হাতটা বলেন ঝুমকাটা মান বরকত ইনশাআল্লাহ ও কিছু আমলছিলা আছে আরে যে নবী কুনা করেন না করতে পারেন না তার ক্ষেত্রে তার দায়িত্ব তাকে পবিত্র রাখা এই জন্যই সন্তান জন্ম নেবার পরে তার খাওয়া দাওয়ার তাকে খাওয়ানো করানো বাসস্থানের ব্যবস্থা তার দায়িত্ব এই সন্তানের খাওয়া এই সন্তানের পড়াশোনা তার দায়িত্ব ঠিক ভাবে কাহ আমার না কারণ সন্তান নিজে নিজে আসে যেহেতু নবীকে কেমন আমাদের নবী আসার মাধ্যমে দরদা বন্ধ হয়ে না, মাধ্যমে নবী হওয়া যায় চিয়াদের মাধ্যমে নবী হওয়া যায় ইফাদতের মাধ্যমে নবী হওয়া যায় এই জন্য নবীকে হিফাজত আল্লাহ মানে হলো নবী থেকে আল্লাহ থেকে যদি পড়াশোনা বেশি জানলে যেত তাহলে তাহলে ইমাম আবু আদিমি হতো তার স্ত্রী বেশি জানলে নূরুদ্দিন জঙ্গি শুধুমাত্র বেশি আইবাদত করলে সাহাবি হওয়া যায় না বেশি থাকলে স্বাভাবিক কিন্তু আল্লাহ আবার বল আমরা কি পারি হয় শুরু করলে এখন বাচ্চার ছেলে কি আমাদের আমার নবির ভাষা যেই ভাষা আল্লাহ ভাষা যেই ভাষা নোবীরা নোবীরা পাক মনে মহ সোম ধরা পি বিরুদ্ধে পাক কথা বলবেন আল্লাহ সেই দিনের সৈয়দকে দুনিয়ার পৃথিবীর প্রান্তে প্রান্তে পাঠিয়েছেন এই দিন পাঠাতে গিয়ে প্রথম দিনকে জায়গা দিয়েছেন তা ওই ইসলামের ইতিহাসের প্রথম রমজান ইসলামের ইতিহাসে আর কোনদিন মোটকা ওই মুসলমানরা কোনদিন এইভাবে লাগাতা দিনের বেলা উপবাস থাকেন প্রথম রমজান দিন জেহাদ হবে দিনের বেলা পেট থাকবে অভুক্ত ক্ষুদার তুমি আমাদের আমার জন্য একটা আরুজ তৈরি করে দেয়াতে ঘটনাটি এমন তাগু যে পরে যখন আরুজ তৈরি করে দেওয়া ভালো আরুজ তৈরি করে দেওয়া শিম সালাম যায় নামাজ পিছিয়ে নামে দাঁড়া ভিতরে ভিতরে কাউকে আল্লা কা এনেছেন তার শুরু ভাগে। আমি দেখি ওই রাতের চে আমার নবীর চেহারা চকচক করে পবিত্র মাথাটা একটা পাথরের উপরে অবস্থায় রয়েছে আমি কাছে গিয়ে দেখলাম রবির চোখে অজর ধারায় ওই পাথরটা ভিজে গেছে না গিয়ে চলে আসলাম কিছুক্ষণ পরে মধ্যরাত্রে আবার গেলাম গিয়ে দেখি আমার রবির কপালটা এখনো ওই পাথরের উপরে রাখা এ কিভাবে রবির পবিত্র জবান নাড়িয়ে নাড়িয়ে একটা শব্দ বলতেছেন অবকর সিদ্ধিক বললেন আমি আবার চলে আসলাম তার ঠান্ডার আওয়াজ হয়ে যাচ্ছে কাছে গিয়ে আমি যখন শোনলাম কান পাতলাম রবি কি বলতেছেন রবির পবিত্র সবাই দিয়ে সরাটি রাত্রেলি কপলটা পথলের উপরে দেখা পাক দিকে পাশেই পাশেই একটা শব্দ সেই শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত বলতেছেন বার বলতেছেন সিদ্ধিক বললেন আমি কাণ্ড পেতে শুনলাম রবির পবিত্র জবান বলতেছে আল্লা হে আল্লাহ ها رحیم رحمن ها حضرت عیسى عليه السلام و السلام مبتدان کاری اللہ ها إبراهیم عليه السلام و السلام نمجدر أبنی کندو تک راکھا کاری اللہ ها موسى عليه السلام و السلام هفادود کاری اللہ عمی تمار سشت نبی تمار سشت نبی شج قدام نبی ها اللہ اللہ هم عمی نبی تمک আসাবা বলা হয় অল্প ছোট্ট দলকে ছোট্ট বাহিনী দলকে ছোট্ট দলকে রবি বলতেছেন আসাবা হে আল্লাহ যদি আমার এই বাহিনীকে এই তিনশো এই যদি তারা মারা যায় যদি তারা শহীদ হয়ে যায় গেলাম আমার এই পুরা তেরো বছরের কামায় আমি মক্কায় খেয়েছি আমাকে মক্কার মুসেক ঘরে নিয়ে গিয়েছে তাদের ঘরে খানা দিয়েছে আমাকে রক্তাক্ত করা হয়েছে কিন্তু এই তিনশো জন এই আবুবকর এই উমর এই উসমান এই হুজাই বাসো আমি এই খাব এই খুবাই এই হুজাই বাসো আমিরা আমাকে আশ্রয় দিয়েছে আমাকে কাছে টেনে নিয়েছে এই সাহাবায়ের গেলাম যদি আগামীকাল খানা দিয়েছে আমাকে ঘর দিয়েছে আমার জন্য তারা সন্তান ছেড়ে দিয়েছে পরিবার ছেড়ে দিয়েছে সমাজ ছেড়ে দিয়েছে রাষ্ট্র ছেড়ে দিয়েছে ব্যবসা ছেড়ে দিয়েছে সব কিছু ছেড়ে দিয়ে যেই সাহাবিরা আমাকে জায়গা দিয়েছে আমাকে আশ্রয় দিয়েছে আমাকে যার মাধ্যমে চাঁদেরকে আমার রক্ত ছড়া আমার ঘাম জড়া কামাই এই তিনশো তেরোশো হাবি যদি আগামীকাল শহীদ হয়ে যায় হে আল্লাহ কেউ থাকবে না প্রশ্ন হলো রবি কথা কেন বলেন নাই হে আল্লাহ আমি নবী যদি মারা যাই তাহলে তোমার দিন থাকবে না তোমার কোরআন থাকবে না রবি কথা বলেন সেই শুরু থেকে তোমার দিন থাকবে না তোমার নামাজ থাকবে না তোমার মজা থাকবে না তোমার একত্রবাদ থাকবে না তোমার গোলান্ত থাকবে না তোমার আশেপাশের বিশ্বাস থাকবে না তোমার জাকাত থাকবে না তোমার হজ থাকবে না তোমার পুরা দিন যদি আমার তাহলে তোমার দিন বাঁচবে মারা গেলে তোমার দিন থাকবে কারণ নবীদের নদী থাকবেন না কিন্তু এই সেই আফ্রিকার জঙ্গলের ভিতরেও সেই চীনের প্রাচীন সেই সমস্ত পৌঁছে দিবেন নিজের শরীরের দাজা খুন মেলে দিয়ে ভদরে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন কুহদে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন খন্দকে তেরো জন নিজের সন্তানকে এদিন করে দিয়েছেন সে ছড়িয়ে দেওয়ার জন্য উনাইনে সতেরো জন সাহিক নিজের স্ত্রীকে প্রদান করে দিয়েছেন দুই শত ছাব্বান্ন জন সাহাবি এই জন্য এই দিনের জন্য শহীদ হয়েছেন সিদ্ধিকে জমানায় দেড় হাজার সাহাবি এই দিনের জন্য শহীদ হয়েছেন আলীর জমানায় পঁয়ত্রিশ হাজার সাহাবি এবং যেহেতু নবী জানেন আমার এই দিন আমার সাহাবিরা পৌঁছে দেবে এই সাহিদের মাধ্যমে দিন আমরা পেয়েছি বলি হাজি এই গান্ধী মাসিটা ফুলে বসে পায়খানায় বসে আর এক ধরনের মাসি আছে মৌমাস মৌমাসি বসে পবিত্র স্থানে স্থানে বসে আমি বলতেন সাহাবাহামের ব্যাপারে তোমরা গান্ধী মাসি হই না এর মানে এর মানে হলো যে ইতিহাস Shia দের লিখিত ইতিহাস যে ইতিহাসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকীর মত দিলেন কদর সাহাবী হযরত ওসমান গনীর মত মত সাহাবীকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আর বলেন তোমরা পবিত্র কুরা পাতা হলো পবিত্র কুরানের পাতায় আল্লাহ সাহাবাই বলেছেন সত্যবাদী করে দিয়েছে সেই সাহাবিদের বিরুদ্ধে কথা এসেছে তাহলে আমরা ওই ইতিহাসকে পায়ের নিচে নিক্ষিপ্ত করে দিয়ে বলব কোরআনের পাতা আমাদের পাতা আমাদের কাছে দলিল আমাদের নাম তো মুহাম্মদ আল্লাহ আমি আমাদের নবীর নাম মোহাম্মদ রাখার একটা হাতমাত্রুতে বললাম নবীন সব কিছু কি নিজেরা শহীদ হয়েছেন কিন্তু আচরণে দেন ছোট্ট ঘটনা প্রান্তের কথা একজন সাহি ছিলেন তার নাম ছিল হজরতিন দেখো আছে তার নাম হল যেই সকল সাহবা বহুদের প্রান্তরে শহীদ হয়েছেন তাদের লাইমে আমি দেখলাম রবির লাশ এবার আমি ঘুরতে লাগলাম যে সমস্ত সাহাবিরা রক্তাক্ত হয়েছেন তোমাকে সালাব পাঠিয়েছে এই সংবাদ শুনে সাদবিনবী রক্তাক্ত অবস্থায় অবস্থায় যখন শুনলেন সালামকে পাঠিয়েছেন আমার রবি আমাকে টেকেছে উনি এই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে তিনি হাঁটতে শুরু করলেন পা কেটে গেছে হাত কেটে গেছে কিছুক্ষণ হাটের আবার পরে যান কিছুক্ষণ হাটের আবার পরে যান এইভাবে কিছু দূর যাবার পরে রহমান বিন বসিদের হাত ধরে সাহায্য হে সাহায আমি মনে হয় আমার নবীর চেহারা দেখতে পারবো না রবির কাছে এর আগেই মনে হয় আমি শহীদ হয়ে যাব তবে আমি তোমাকে বলি আমি তুমি আমার নবীর কাছে এই সংবাদ পৌঁছে দিও সাহবিন তারা সালাম পেয়েছে এবং সাহবিন রবি মৃত্যুর পূর্ব মুহূর্তে রবিকে সালাম জানিয়েছেন সেই সাথে হে সাহ সাহবিন রবি রহমান বিন রশির তোমার কাছে একটা সংবাদ আমি জানাতে চাই তুমি আনসারি ব্যক্তিদের কাছে গিয়ে বলবে আমি যেহেতু আনসারিক্ষুত্র সরকার ছিলাম আমি তাদের নেতা ছিলাম ওই আমার কাছে গিয়ে আমার কাছে ঘোষণা দিয়েছে তোমাদের ওসিয়ত করেছে তোমাদের নেতা তোমাদেরকে ওসিয়ত করে গেছে তোমরা নবীন টানে থাকবে তোমরা নবীন পানে থাকবে তোমরা নবীন সামনে থাকবে তোমরা নবীন পেছনে থাকবে রবির উপরে আক্রমণ নিজের দান করে শরীর রক্তাক্ত হতে দেবে কিন্তু মোহাম্মদুল রসুল শরীরে সামান্য আঘাত করতে দেবে না মৃত্যুর পূর্ব মুহূর্তের পশি ঢ় প্রাচীর হয়ে লৌহ প্রাচীর হয়ে নবীকে হেফাজত করেছেন কিন্তু কিয়ম পর্যন্ত এরকম সাহ থাকবে আল্লা জানেন আমার সাক্ষী নবী আমার সাক্ষী আমার নবিকা প্রশংসিত নবিকা শ্রেষ্ঠ নবিকা কবলে যাবে তার জন্য জীবন থাকবে না তখন কিছু কুলাঙ্গারের জন্ম হবে যারা এসে নবীর নবীর সিফাত নিয়ে নবীর বৈবাহিক জীবন নিয়ে নবীর রাষ্ট্রীয় জীবন নিয়ে নবীর চরিত্র নিয়ে নোংরা কথা বলবে আল্লাহ জানেন আমার নবীর বিরুদ্ধে কবিতা লেখা হবে আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধে স্টেটাস দেওয়া হবে আমার নবীর বিরুদ্ধে পদ ছেড়ে দিয়ে নিজের এমপিত্ব ছেড়ে দিয়ে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চেয়ারম্যান ছেড়ে দিয়ে মেম্বারে ছেড়ে দিয়ে সব পদ ছেড়ে দিয়ে রবির ইজ্জত হেফাজত করার জন্য মতো কেউ দাঁড়াবে না হুবাইব আবির মতো কেউ হেফাজত নিজে সেই দায়িত্ব নিয়ে নবীর নাম রেখেছেন মোহাম্মদ মনে হলো প্রশংসিত প্রশংসিত মানে চার প্রশংসা করা হয় প্রশংসা করা হয় পচার জিনিসের উত্তম জিনিস সংসারের জীবন মোহাম্মদ রবির রাষ্ট্রীয় জীবন মোহাম্মদ রবির পররাষ্ট্র নীতি মোহাম্মদ রবির সর্বদ রবির পুরা সিন্দিগি মোহাম্মদ এখন কোন কোরআন যখন রবির বলতেছো তিনি মুহাম্মদ আবার বলতেছ খারাপ এরপরে তার আসল নাম না কামা নাম ওটা ভাই রিক্সাওয়ালা না এটার কি বলা নাম এক ব্যক্তির কয় তিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে তিনি সর্বপ্রথম বাপ বাপ করে ফসল ফসল করে অধ্যায় অধ্যায় করে পরিচ্ছেদ পরিচ্ছেদ করে অজুর ফরজ ক্ষেতুগুলি অজুর শূন্য ক্ষেতুগুলি ওজুর মুস্তাহা এতুগুলি নামাজ ভঙ্গের কারণ এতুগুলি নামাজের ওয়াজি ক্ষেতুগুলি নামাজের মোস্তাহাব এতুগুলি এইভাবে আলাদা নাম দিয়ে দি আলাদা বাপ দিয়ে দিয়ে আলাদা পরিচ্ছেদ দিয়ে দিয়ে সর্বপ্রথম ইমাম তার আসল নাম না কামা নাম কি বলার নাম মানে হলো আবু হানি পা মানে হানি ভার বা আপনার হানি পালা সব জায়গায় রয়েছেন তার পিঠের মাঝে চাটাই দাগ হয়ে গেছে তখন চাটাই না মাটিতে ঘুমিয়ে আছেন তার পিঠের মাঝে মাটির দাগ হয়ে গেছে রবি তখন মজা করে ডাক দিলেন আবা তোরা আবা কিছু কিছু লোক আছে জানে কিছু মূর্খ আছে হেঁজে মূর্খ এটাও জানে মানে জানে না জানো কি ধরে না টানা আজিবো আপনার যে নবী করতেছেন দুই কান্দরে আমরা কার কথা বলতেছি আমার নিজের কথা না কথা নিজের ইমানকে সাক্ষী হয়ে গেল সত্য কথা কোন <questionate> <coll Titanic> <simple> আমাদের মানসিকতা হয়ে গেছে এখন কথা বলো বকর কাকে বলা হয় বকর অর্থ হলো চিনে পা আগে বাড়ায় নাম বকর পা আগে বাড়ায় তার নাম কি আবু বকর মানে আবদুল্লাহিনা বলতো সবার আগে পা আগে বাড়াইতো সবার আগে পাড়াইতো বকর বালা কাজ করতে কি বলা কাজ করতো তুমি ইসলাম গ্রহণ করো সবার আগে পা আগে বাড়িয়েছেন আব্দুল্লাবিনলেন আমি বিবাহ করব নিজের সন্তান আম্মাদান আয়সাকে নিয়ে পা আবি আগেছেন আব্দুল্লাবিন আমি হিজরত করে মক্কা ছেড়ে যাব পা আগে ঘে বাড়িয়েছেন আবি কুহাপা বললেন আমি বদরে যাব সবার আগে পা আগে বাড়িয়েছেন আবদুল্লাবিনুয়াফা নবী বললেন আমি অন্দুকে যাব সবার আগে পা আগে বাড়িয়েছেন আবদুল্লাবিনুয়াফা আমি খায় বলে যাব সবার আগে তবু চাঁদা দিতে হবে দাম করতে হবে সবার আগে নবীর আগে পা আগে কে বাড়িয়েছেন আব্দুল্লাবিনবীর সর্ব কাজে সবার আগে পা আগে বাড়িয়েছেন আব্দুল্লাবিনা শুধু তাই নাই নবীর বয়স তেষট্টি বছর আব্দুল্লা পনেরো দিন আগে নবীর জ্বর হয়েছিল আবদুল্লাবিন আবিফার মারা যাবার পনেরো দিন আগে জ্বর হয়েছিল নবী মারা যাবার দুই বছর আগে নবীকে বিস্পান করুন হয় আবদুল্লাবিন বিস্ফ্রাম করিয়েছিল এক ইহুদি মহিলা আব্দুল্লাবিন আবি কে বিস্ফ্রাম করিয়েছিল এক ইহুদি মহিলা রবিকে বিষ দেওয়া হয়েছিল খাবারে আবদুল্লাবিন আবি কুয়াভাকে বিষ দেওয়া হয়েছিল খাবারে রবির সাথে শরিক সাবিদ ছিলেন একজন আবদুল্লাহিন আবি কুয়াবার সাথেও থানায় শরীফ ছিলেন একজন রবির সাথে শরীফ সাহাবি ওই বিস্পান করে শহীদ হয়ে যান রবিকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন তেমনি হবে আবদুল্লাবিন আবি কুয়াবার সাথে শরীফ সাহাবিদ বিষ্পান করে শহীদ হয়ে যান আবদুল্লাবিন আবি কুয়াবাকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন শুধু তাই নয় রবির মেয়ে চাকরি পিছেছেন আবদুল্লাবিন আবি কুয়াবার মেয়েও চাকরি পিছেছেন রবির নাতি শহীদ হয়েছেন আবদুল্লাবিন আবি কুয়াবার নাতিও শহীদ হয়েছেন রবির নাতি शहीदुल्ला इंतजाल कर আব্দুল্লাবিনের পূর্ব মুহূর্তে আয়সার বিষালায় নবী ইের সময় নবীর মাথার পাশে বসা ছিল আম্মাদ আয়সা হয়তো আবর দিকে ইন্তালের সময় মাথার পাশে বসা আমাদের আয়সা নবীর মেসুয়াক নরম করে দিয়েছিল আম রবি মৃত্যুর পরে যেই খাটিয় রাখা হয়েছে আবদুল্লাবিন আবি কুয়াবাকে সেই খাটিয় রাখা হয়েছে রবির কালের পরে সর্বপ্রথম যিনি রবির জায়গা দাঁড়িয়েছেন তার নাম আবদুল্লাবিনবির মাঝে আবদুল্লাবিন আবি গুয়াফা ইন্তিকাল করেছেন সেই ঘরের মাঝে রবিকে ঢাকা হয়েছে যেই চাদর দিয়ে আবদুল্লাবিন আবি গুয়াপাকে ঢাকা হয়েছে সেই চাদর দিয়ে রবিকে ইন্তিক করার পরে যে ঘরে আমি সর্বপ্রথম যার সাথে মুসাফা করব তার নাম আবদুল্লাবিনা যেহেতু নবীর সর্ব কাজে বকর হয়েছেন আবু হকর হয়েছেন আবদুল্লাবিন আবি গুয়াপা এই জন্য পৃথিবীর মানুষ আর আমাদের নবী শুরুতেই বলেছিলাম আমাদের নবী যেন কি হঠাৎ করে এক জায়গায় সাথে জিজ্ঞাসা করলেন আপনি বসলেন কেন পেশাবো বললেন আব্দুল্লাহ আবদুল্লা বললেন আমি দেখেছি নবীর সাথে গিয়েছিলাম আমি দেখেছি এই জায়গায় এসে আমার নবীকে যায় বসেছিল যেহেতু নবী বসেছিলেন এই আমিও বসছি নবীর পর্বতের জন্য হাত বুলিয়ে দিয়েছিলেন নবী হাত বুলিয়েছেন এই জন্য এই চুল আমি কাটাই আল্লাহ বলেছেন আমাদের নবী আল্লাহ সাক্ষী কাদের সাক্ষী সাক্ষী কোথায় আমি তাকে দেখবো যেমতের মাসে আমার উন্মত যারা হবে তাদের চেহারাটা যে অংশটা অজু করেছে ধ্বস্ত করেছে যে হাতটা ধ্বস্ত করেছে পা আমি শেষ কথা আমাদের নবী আমাদের আমাদের নবীন সবকিছু মহানবীন নাম না বললে কবরে মুক্তি পাওয়া যাবে তিন নম্বর প্রস্তুত আগেরি আসলের ময়দানে বিপদে পড়বে বাবার কাছে যাবে বাবা বলবে আমি বিয়ে আল্লাহ বললেন সেদিন ভাই ভাইয়ের জন্য কোনো কিছু করতে আসবে বাপ সন্তান ভুলে যাবে সন্তান বাপ ভুলে যাবে সেই মা সন্তানের দুঃখ দেখলে সন্তান অসুস্থ হয়ে গেলে মার না সে হয় না ওই মা বলবে আমার ওই মুহূর্তে মানুষগুলি পাগলের মতো অযুদ আদম আের কাছে যাবে কে বলবে বাবা আদম আপনি আমাদের আজীবিরা জাহান্ন অর্ধহাত সূর্য লাফাচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের রক্ষা করার আমাদের পক্ষে সুপারিশ করার কেউ নেই আমরা খামতেছি কারো খাবে কারো হাটু ভিজে গেছে কারো হাঁটু পর্যন্ত ডুবে গেছে কারো কোমর পর্যন্ত ডুবে গেছে কারো গড়া পর্যন্ত ডুবে গেছে কেউ পুরা ডুবে গিয়ে হাফুবু খাচ্ছে তারা বাবা আদমের কাছে গিয়ে করবেন হে আদম আপনি আমাদের আদি পিতা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আদম বলবেন আল্লাহর কাছে বলার মতো সাহস আমার নেই আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস দে ওই মানুষগুলি পাগল পারা হয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল আসবে আর আমাদের ওই মুহূর্তে নবীর সামনে যেতে হবে কি বলতে আমার নবীর চেহারা আমার সবান্তি আমার নবী মহাম্মদ নিজের জীবনের জিজ্ঞাসা সেই নবীকে বলতেছি তিনি শ্রেষ্ঠ তিনি উত্তম তিনিদিন ঘুম থেকে উঠে সেই মোহাম্মদ নবীর চেহারাটা কেটে আমি জবানি বলতেছি আমার নবীর পোশাকটা মোহাম্মদ কিন্তু আমার পোশাকের স্টাইলটা বলতেছে হলিউডের নায়কের ওই শার্কটা মোহাম্মদ আমার সবাই বলতেছি নবীর পারিবারিক জিন্দিটা হিন্দুদের নবীর সামনে দাঁড়াতে হবে কি হবে না আমার চেহারা থেকে নবী তুলে আমার চেহারায় নবী নাই আমার পোশাকে সামান্য অংশ নাই ফেরতেই বলতেছি নবীন যদি সত্যিকার ঠিক আকিরা থাকে নবী মোহাম্মদ তাহলে আমার চেহারা থেকে কি করে নবী দূর হয়ে গিয়ে বলিউডের নামের চেহারা যদি আমার আহিরায় থাকে আমার বিশ্বাসে থাকে রবির পোশাকটা কিভাবে ব্রাজিলকে পছন্দ করি সেই পছন্দ হবার দলিলটা আমি আমার ঘরের ছাদে আমি তাদের পতাকা নিয়ে পৃথিবীবাসীর সামনে জানিয়ে দেয় আমি অমুক দলকে ভালোবাসি কিন্তু আমার কোথাও কোথাও নেই এর চেয়ে আর কে হতে পারে